मानवतार समाधान والسلام على رسوله যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মুবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ নিষিদ্ধ এই অপরাধ আজ আমাদের মাঝে অনেক বেশি ছড়িয়ে পড়েছে তৌ করার অনুভূতিও আমাদের অনেকের মধ্যে নেই তবে অপরাধ থেকে তৌবা যদি না করা হয় রব্বুল্লা আলামিন ক্ষমা করবেন না আর যদি কেউ তওবা করে অপরাধের বিপরীতে তৌবা যদি নসিব হয় আবলাস ফানাতে অনেকগুলো উপহার অনেকগুলো পুরস্কার দিয়ে ধন্য করেন দুনিয়া এবং পরকালে আবলাস হুয়া তাহলে যুগে যুগে নবীগণকে পাঠিয়েছিলেন হেদায়াত সত্য ন্যায় আর কল্যাণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং নিজের অপরাধের বিপরীতে তৌবা করার জন্যে যেমন সেইদানু আলি সালাত সালাম তিনি তার সম্প্রদায়কে ডেকে বলেছেন তৌবা করতে আমরা তো অনেকেই মনে করতে পারি তৌবা করব কবিরা গুণা জানব লাভটা কি হবে সেদিন তার জাতির সামনে তৌবার নগদ লাভ তুলে ধরেছিলেন রব্বুল আলমিন কোরআন আল করিমে সুরায় নুহের মধ্যে তৌবার বাস্তব উপকারিতাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন কারণ তৌবা করলে এমন বাস্তব উপকার আমাদের জীবনেও হবে দেখুন না সুরায় নুহের মধ্যে রবীন্দন বলছেন করো জেনে রাখবা যদি ইসতেক ফার করো তৌ করো তাহলে তোমরা পাবে রব্বুল আলমিনকে ক্ষমাসীল আর দয়াময় হিসেবে রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন কারণ তিনি গফ্ফার তিনি ক্ষমাসীল শুধু তাই না ইউরিল তোমাদের উপরে আকাশের বৃষ্টিকে অজোর ধারায় নামিয়ে দেবেন অনা অনাবৃষ্টিতে মরবানা পানির অভাব না তাই সময়ের বৃষ্টি প্রচুর বৃষ্টি পাওয়ার অন্যতম বড় কারণ ইস্তেভার করা তো বা করা আলমি নগদ উপহার আমরা অনেকেই বলতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দেবেন আমাদের আকাশের বৃষ্টির পানিও দেবেন আর কি দেবেন রব্বুল আলমিন বলছেন শুনো স্টেগার আর তো বা যদি করো তাহলে আরও নগদ উপহার হল ওম দিদুম বিব্বুল আলমিন সম্পদ দেবেন ধনী বানিয়ে দেবেন এবার অনেকে প্রশ্ন করতে পারি সম্পদ পেলাম ধন পেলাম ধন খাবে কে রব্বুল আলমিন বললেন যদি বেশি বেশি স্টেগফার করো তাহলে বানিন দিয়ে দেব পুত্র সন্তান দিয়ে নিজের বংশ উজ্জ্বল হয়ে যাবে সুতরাং ফসল উৎপাদন করে শস্য করে দেবেন পৃথিবী আর নদীগুলো সব খাল বিল পানিতে ঠুইটুম্বুর করে উঠবে এগুলো ইস্তেকফারের নগদ প্রাপ্ত আজকে আমরা কয়জন ইস্তেক করি অথচ অনেক অপরাধ করি অনেক গুনা করি আগুনা তো আমাদের অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে বৌদ্ধগণ তাই আমাদের উদ্যোগ আমরা যে কবিরা গুনাথকে বেঁচে থাকি বেশি বেশি তৌবা করতে পারি ইস্তেকফার করতে পারি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম তিনি ইস্তেকফার করেছেন তৌবা করতেন সই মুসলিমের আদি শরীফে আসছে রসুল সাল্লাহ তালা আলী হোসাল্লাম তিনি নিজে বলেছেন তিনি নিষ্পাপ ছিলেন রব্বুল আলমিন তাকে সকল অপরাধ ক্ষমা করে দিয়েছে কিন্তু তারপরেও তিনি নিজে দিনে আর রাতে সত্তরবার কোনো হাদিসে এক শতবার রব্বুল আলমীনের ক্ষমা প্রার্থনা করতেন ইজতেক করতেন তৌবা করতেন সুতরাং আজকে আমরা কতবার তৌবা করি ইস্তেকফার করি বন্ধুগণ আমাদেরই উদ্যোগ যাতে করে তৌবা এবং ইস্তেকফার আমাদের মাঝেও বেশি বেশি হয় অপরাধ জেনে বুঝে তার থেকে ফিরে আসি অপরাধকে জেনা সত্ত্বেও যাতে কন্টিনিউ না করি কারণ জেনে শুনে অপরাধকে যারা ধারাবাহিকভাবে চালা যায় রব্বুল আলামিন বলেছেন তাদের তৌবা তিনি কখনও কবুল করেন বরং রব্বুল আলামিন তাদেরই তৌবা কবুল করেন যারা ভুলে অজান্তে না জেনে অবজ্ঞায় অপরাধ করে বসে কিন্তু জানার সাথে সাথে তৌবা করে রব্বুল আলমিন বলছেন রাজীব রব্বুল আলমিনের দায়িত্ব ওই সকল মানুষদের তৌবা কবুল করা যারা অজান্তে জাহালতের কারণে অপরাধ করেই বসে কিন্তু অনতি বিলম্বে তৌবা করে রব্বুল আলম বলছেন অপরাধ করার পরে অনতি বিলম্বে যারা তৌবা করে তাদেরকে তৌবা কবুল করবেন কারণ আল্লাহ সবকিছু জানেন আর তিনি বিজ্ঞান তাদের তৌবা কবুল করার রব্বুল আলমিনের দায়িত্ব নয় যারা ধারাবাহিকভাবে অপরাধ বা গুণা করে যায় সইয়াদ কন্টিনিউ পাপ কন্টিনিউ করতে থাকে জেনে শুনে বলেছেন ধারাবাহিকভাবে জেনে শুনে কন্টিনিউ যারা অপরাধ করে আব্দার দায়িত্ব নয় তাদের অপরাধ ক্ষমা করা এমন কি মৃত্যুর সময়ের তৌবা সখরাতের সময়ের তৌবা মারাদুল মাউতের সময়ের তৌবা আল্লা কবুল করেন না সুতরাং বন্ধুগণ তৌবা করতে প্রস্তুত হন অপরাধ কন্টিনিউ না হোক বন্ধুগণ আজকে আমরা একটি অপরাধ নিয়ে কথা বলতে চাই তার নাম আত্মহত্যা করা নিজেই নিজেকে ধ্বংস করা। এটা কবিরাগুনা। কবিরা গুনা সাহুতলা জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন তিনি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন আকুম আমালা। পরীক্ষা করবেন আমাদের মাঝে কে ভালো আর কে মন্দ কে সৎ কে অসৎ কে সত্য কে মিথ্যা কে ন্যায় কে অন্যায় কে কল্যাণ কে অকল্যাণ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন রব্বুল আলমিন এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে রব্বুল আলমিন কর্তৃক নির্দেশনা লঙ্ঘন করে কেউ টিকতে পারে না কবিরা গুণা আর তাই মৃত্যু রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে নিজেকে নিজে মেরে ফেলবে না এটা কবিরা গুণা নিজেকে হত্যা করা নিজেকে নিজেকে ধ্বংস করে দেয়া রব্যুল আলম নিষেধ করেছেন ওলা তাকতুলু আনফুসাকুম নিজে নিজেকে হত্যা করোনা কি জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে শত্রু দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে বেদনা সহ্য করতে না পেরে মুজাহিদ जे निजे तरबारे दिए निजे हत्या करान्नाई रसुल्लासल्लम सी हवा सत्वे आत्महत्या महापाप कबीरा सूतरा बंदुगण हमें प्रत्येक के बेपारे सतर्क हवा उचित आजकल पृथ्वी विभिन्नभव आत्महत्या समाज और जति छड़े पड़े শুধু তাই না নিজেকে নিজে হত্যা করা নিজেকে নিজে ধ্বংস করার আর অনেক প্রসেস এবং প্রক্রিয়াও চলছে সবই কবিরাগোনা এমন কোনো পরিস্থিতি পরিবেশ প্রেক্ষাপটও তৈরি করা যাতে নিজে নিজে ধ্বংস হয়ে যায় এটা কবিরাগোনা অনেকে বলবেন হত্যা মানে তো ডাইরেক্ট মেরে ফেলা না জীবনকে শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্যে যত প্রক্রিয়া যত প্রসেস সবটাই কবিরাগোনা আল্লাহান হারাম করেছেন হারাম করেছেন সুতরাং কোনোভাবেই নিজে নিজেকে হত্যা করা নিজে নিজেকে ধ্বংস করার বলেন বলেছেন নিজে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় না নিজে নিজে ধ্বংস হয়ে যায় না নিজে নিজে ধ্বংস হওয়া অপরাধ হারাম কবি রাগুনা বন্ধুগণ এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ কুরআনের ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় ইসলাম।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 बंधुगन छुट्ट फिर एलम आजकल पृथ्वी भाव आत्महत्या छड़िए पड़े शुद्ध तक নিজেকে নিজে হত্যা করা নিজেকে নিজে ধ্বংস করার আর অনেক প্রসেস এবং প্রক্রিয়াও চলছে সবই কবিরাগোনাক এমন কোনো পরিস্থিতি পরিবেশ প্রেক্ষাপটও তৈরি করা যাতে নিজে নিজে ধ্বংস হয়ে যায় এটা কবিরাগুন অনেকে বলবেন হত্যা মানে তো ডাইরেক্ট মেরে ফেলা না জীবনকে শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য যত প্রক্রিয়া যত প্রসেস সবটাই কবিরাগোনাক আল্লাহ তা হারাম করেছেন হারাম করেছেন সুতরাং নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় না নিজে নিজে ধ্বংস হয়ে যায় না আল্লাহ আদেশ করেছেন ওলা কোনোভাবে নিজেকে ধ্বংস হয় এমন কোন কাজে জড়ায় না নিজেকে নিজে ধ্বংসের পথে ঠেলে দিও না এটাও হারাম কবিরা কিন্তু আজ বিভিন্নভাবে আমরা নিজেদেরকে ধ্বংস করছি নিজেরা নিজেদেরকে নিহত করে দিচ্ছি যদি খুব সহজভাবে বলি নিজেরা নিজেদেরকে কিভাবে ধ্বংস করেছে অন্তত একটি উদাহরণ প্রথম দিই যেমন ধরুন ধূম্পা এটা ব্যক্তি নিজে নিজেকে ধ্বংস করার মতো পৃথিবীর সকল সমাজ বিজ্ঞানী সকল ডাক্তার সবাই একমত ধূমপান মানে মৃত্যু আজকে তার স্লোগান হচ্ছে শুধু তাই না দৃষ্টিকোণ থেকে তিনটি কারণে তা ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস করার বাস্তবতা এক নম্বর ধূমপান কোন কল্যাণ দেয় না এটা কেবল অপচয় তা আলা পর আনালিমে বলেছেন অপচয় কর না অপচয়কারী শয়তানের ভাই কি ভালো মানুষ হয় আরেক শয়তান সুতরাং শয়তান তো আপাদমস্ত কি মালাউন অভিশপ্ত। অবি দ্বিতীয় কারণ হলো এটা অনেক জীবাণু এবং জার্মের উপলক্ষ এর দ্বারা ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধ্বংস হতে থাকে রব্বুল আলমিন ডাইরেক্ট বলো নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না তিন নাম্বার আসলে এর দ্বারা ব্যক্তি নিজে নিজের ক্ষতি করে মৃত্যু ডেকে আনে কারণ এর থেকে ক্যান্সার হয় এমন অনেক দুরারোগ্য ব্যাধি ছড়িয়ে পড়ে শুধু তাই না ব্যক্তি নিজের জন্য নয় তার আশপাশ পরিবেশ সুতরাং এটাও নিজেকে ধ্বংস করার রাস্তায় ঠেলে দেয়াটা। এটাও কবি আজকে আন্দোলন হওয়া উচিত সবাইকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া উচিত পৃথিবীর সকল আরেমে একমত যেটা নিষিদ্ধ হওয়া উচিত সাধারণ মানুষজন সমাজ সমাজবিজ্ঞানী আর ডাক্তাররাও একমত এটা আজ হারাম শরীয়তের হারাম হিসেবে সবার জন্য নিষিদ্ধ হওয়া উচিত কারণ এর দ্বারা ব্যক্তি নিজেকে ধ্বংস করে দেয় ব্যক্তি নিজেকে ধ্বংস করে হত্যার দিকে আগায় নিয়ে যায় এমন আরও বেশ কিছু প্রক্রিয়া এবং প্রসেস রয়েছে যা ধীরে ধীরে ব্যক্তিকে একেবারে শেষ করে সুস্থ সবল মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায় যেমন কেউ যদি হিরোইন সেব হয় নেশা হয় ধারাবাহিকভাবে হিরোইন আর নেশা যখন গ্রহণ করতে থাকে বিভিন্ন প্রক্রিয়ায় ধুয়ার মাধ্যমে সিরিজ ব্যবহারের মাধ্যমে অথবা টেবলেট খেয়ে যে কোনোভাবে ধীরে ধীরে শেষ হতেন এটা কবিরাগুনা হারাম করেছে শুধু তাই না সাক্ষাৎ আত্মহত্যাটাও যদি হয় এই আত্মহত্যা অনেকে নিজে নিজে গলায় ফাঁস দিয়ে হয় অনেকে নিজে নিজেকে আঘাত করেও হয় অনেকে নিজেকে নিজে অস্ত্রের সুট করেও হয় ঠিক হতে পারে কেউবা অনেক বেশি কেউ ঘুমের ওষুধ খেয়ে একসাথে মরে যেতে চায় অথবা বিভিন্ন প্রক্রিয়ায় আত্মহত্যা হচ্ছে বন্ধুক কোনোভাবেই নিজের জীবনটাকে নিজে বের করে দেয়ার এত বেরতিষ্ণ না এত বড় দুরাচারিতা নিজের মধ্যে রাখা উচিত হয়। কবি রাখু না শুধু তাই না যে আত্মহত্যা করে তার শাস্তি কেমন পর্যন্ত আত্মহত্যা এমনকি রসল সাল্ল তলী ওসাল্লাম বলেছেন আত্মহত্যাকারীর জানাজা কোনো শরীফ মানুষ পড়াবে না পক্ষিগণ বলেছেন অপেক্ষাকৃত অপরিচিত জন অথবা অগুটি কয়েক এক দুইজন বলে জানাজা করে তাকে দাফন করবে আবার কেউ কেউ বলেছেন আত্মহত্যাকারীর যায় নাই সামাজিকভাবে তাকে বয়কট করত আত্মহত্যাটা সামাজিক অপরাধ কিন্তু দুর্ভাগ্য আজকে আমাদের সমাজে হচ্ছে আমরা হয়তো অনেকেই বলব আত্মহত্যা একজন মানুষ এমনি করে না অনেকগুলো কারণে করে উপলক্ষের করে কেউবা বা হতাশ হয়ে করে আল্লাহ আসুফ খান তালা হতাশ হওয়াকে আরাম করেছেন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হতাশার নিরাশা থেকে আত্মহত্যা করে হতাশার দিনাশাই যেখানে হারাম সেখানে আত্মহত্যা করবে কেন অনেকে আবার এমন হতাশার পরিবেশ তৈরি করতে যারা সহযোগিতা করে জেনে রাখা উচিত তারাও কবিরা গুনায় তাদেরকেও তওবা করা উচিত বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হয়ে মানুষ নিজে পৃথিবী থেকে চলে যেতে চায় অধিকার বঞ্চিত হওয়ার কারণে যারা এমন পরিস্থিতির তৈরি করেন অবশ্যই কবিরা তো বা করা উচিত যাদের ইন্ধনে যাদের সহযোগিতায় সমাজে হচ্ছে তাই শুধু তাই না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী তার স্ত্রীর আত্মহত্যার কারণ স্ত্রী তার স্বামীর আত্মহত্যার কারণ বাবা মায়ের কারণ সন্তান পরে সন্তানের আত্মহত্যার কারণও করু কোন ক্ষেত্রে মা বাবা শুধু তাই না আজকে আমাদের সমাজে অনেক মেয়েরা অনেক নারী নিজেই হত্যার পথ বেছে নেয় কারণ পুরুষ নামক কুলাঙ্গারদের খারাপ আচরণের কারণে আজকে হচ্ছে তাই যদিও উন্নত বিশ্বের অবস্থা আবার ভিন্ন ধরনের যখন জীবনের কোনো সাদ আর আল্লাহ তার বাকি থাকে না দুষ্টামি দুরাচারিতা অন্যায় করে সব শেষ তখন চরম হতাশায় নিমজ্জিত হয়ে নিজেই আত্মহত্যা করে যেহেতু বাবা নাই কে বাবা তা জানে না মা কে তাও খবর নাই সন্তান সন্ততি তার নাই। সামনেও নাই পিছু নাই ডানে ও নাই বামেও নাই কেউই নাই তাই আত্মহত্যা করে বিভিন্নভাবে আধুনিক সমাজে আজ মানুষের আত্মহত্যা বেড়ে যাচ্ছে এটার অন্যতম বড় কারণ ইসলামকে না মানা করা আদেশ পালন করা নিষেধ থেকে বেঁচে না থাকা বন্ধুগণ আমাদের দেশ আর জাতিতেও মেয়েদের যে আত্মহত্যার কারণগুলো ঘটছে আমরা কি খুটিয়ে দেখছি কেন অনেক ক্ষেত্রে এটি মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো রাস্তা দেখতে পায় না তার আর কোনো ওয়ে নাই কোনো পথ নাই যাওয়ার ঠিকানা নাই তখন চিরস্থায়ী রাস্তায় চলে যায় যাদের কারণে এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তারাও কবিরা গুণার সহযোগী রবুল যাবে। কিন্তু যেন রাখা উচিত যেখানে পথ নাই সেখানেই তো পথ খুলে দেওয়ার দায়িত্ব রব্বুল আলমিনের তাই যে আত্মহত্যা করতে চাইবে তাকেও সাবধান হওয়া উচিত কারণ তাহলে সেই মহান সত্তা যিনি যিনি সমুদ্রের নাবিকদের রাস্তা নিজেই দেখিয়ে দেন মহাসমুদ্রে কিভাবে চলবে তা ঠিক করার জন্য আকাশে মাইল লাগিয়ে দিয়েছেন পাহাড়ে দুর্গম গিরিপথের মধ্য দিয়ে মানুষ কেবনে চলবে রাস্তারও বলে নিজেই সৃষ্টি করে রেখেছে যেখানে সকল রাস্তা বন্ধ সেখানে রাস্তা করে দেওয়ার কর্তৃত্ব ক্ষমতা রাখেন এবং এর উদাহরণ রয়েছে আর আত্মহত্যা নয় যেমন সেদিন মুসা আলী হিসালাম তার বারো লক্ষ উম্মত নিয়ে ফেরাউনের দেশ থেকে তার অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ হয়ে जबन सबाई हिजरत करते लुहित सागर सुसागर पीछे सामने समुद्र पीछने शत्रु मुसा आलिस्लम संगीस चित्कार करुद्रा धरा पड़े गलम पिछने शत्रु सामने समुद्र जब क्या দুই দিক থেকে পানির পাহাড় হয়ে গেল মধ্য দিয়ে রাস্তা দিয়ে বনে ইসরা হেঁটে চলে গেল ওই আল্লাহ এখনো আসেন যিনি মুসা আলী হিসালাহসমকে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছেন শুধু তাই না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হিজরত করার আগে রসুল সাল্লামের ঘরের চতুর্দিকে এবং আরবের দুষ্টদের পরামর্শে দারুণ নদুয়ার দেওয়ার সিদ্ধান্তের ভিত্তিতে সকল গুত্র থেকে যুবকরা এসে যখন কুশমুক্ত তরবারি নিয়ে রসুলকে হত্যা করার জন্য দাঁড়িয়ে ছিল রব্বুল আল আমিন তাকে রাস্তা করে বের করে নিয়ে আসলেন এদের সরযন্ত্র হত্যা করার পরিকল্পনাকে যিনি রক্ষা করেছেন সে আল্লাহান চিরঞ্জীব সুতরাং যেকোনো পরিস্থিতিতে মৃত্যুকে কেন বেছে নেবে নিজে বরং মৃত্যু যখন নির্ধারিত সময় তখন আসবেই মৃত্যুর নির্ধারিত সময়ে এক মুহূর্ত আগেও হবে না পাঁচেও হবে না রব্বুল আমি বলেছেন সুতরাং বন্ধুগণ আসুন না আত্মহত্যা অথবা নিজেকে নিজে ধ্বংস করা নিজেই নিজের মৃত্যুর পরিস্থিতি সৃষ্টি করা এমন যে কোনো প্রেক্ষাপট থেকে আমরা সবাই সতর্ক হই তো করি এটা একটি কবিরা গুনা শকল কে হফাজত করুন আসসালামুকুমতারক <تصفيق> الشَّادُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ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 उिंग उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा पाठ मेल कर